নামে সকল প্রশংসা আল্লাহরি যিনি আসমান ও জমিন সৃষ্টি করিয়াছেন আর সৃষ্টি করিয়াছেন অন্ধকার ও আলো फिर गगम ताहर प्रतिपालक समकक्ष दाड़ कराय तुम मृतिका हईते सृष्टि करतपर एककाल निर्दिष्ट कर्धारित कल आत करो আসমান ও আল্লাহ তোমাদের গোপন ও প্রকাশ্য সবকিছু তিনি জানেন এবং তোমরা যাহা অর্জন করও তাহাও তিনি অবগত আছেন তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর এমন কোন নিদর্শন তাহাদের নিকট উপস্থিত হয় না যাহা হইতে তাহারা মুখ না ফিরায় সত্য যখন তাহাদের নিকট আসিয়াছে তাহারা উহা প্রত্যাখ্যান করিয়াছে যাহা লইয়া তাহারা ঠাট্টা বিদ্রুপ করিত উহার যথার্থ সংবাদ অচিরেই তাহাদের নিকট পৌঁছবে أَلَمْ يَرَوْ كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنْ قَرْنٍ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَكُمْ وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِمْ مِدْرَارًا وَجَعَلْنَا الْأَنْهَارَ تَجْرِي مِنْ تَحْتِهِمْ فَأَهْلَكْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَأَنْشَأْنَا مِنْ بَعْد <تصفيق> कत मानवीश कर मुसूलधारे बिस्टी बर्षण कर पादेशी नदी प्रवाहित करतपर तहत पापे दरुण तहत बनाश करव गोष्ठी सृष्टि कर আমি যদি কিতাব ও নাজিল করিতাম আর তাহারা যদি উহা হস্ত দ্বারা স্পর্শ করিত তবুও কাফুরগণ বলিত স্পষ্ট জাদু বেতিত আর কিছুই নয় তাহারা বলে তাহার নিকট কোন ফিরিস্তা কেন প্রেরিত হয় না যদি আমি ফিরিস্তা প্রের করিতাম তাহলে চূড়ান্ত ফসাই তো হইয়া যাইত আর তাহাদেরকে কোনো অবকাশ দেওয়া হইত না যদি তাহাকে ফিরিস্তা করিতাম তবে তাহাকে মানুষের আকৃতিতেই প্রেরণ করিতাম औरूप विभ्रमे फूप तुम पूर्वे अनेक रसुल्कि ठाट्टा विद्रूप करा जहा ठाटा विद्रूप करेह विद्रूपकारीबेष्टन कर অতঃপর দেখো যাহারা সত্যকে অস্বীকার করিয়াছে তাহাদের পরিণাম কি হইয়াছিল বল আসমান ও জমিনে যাহা আছে তা কাহার বল আল্লাহ দয়া করা তিনি তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন কিয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করিবেন ইয়াতে কোন সন্দেহ নাই যাহারা নিজেরাই নিজেদের ক্ষতি করিয়াছে তাহারা ইমান না। হিম রাত্রি ও দিবসে যাহা কিছু থাকে তাহা তাহারি এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞি সাত অল من মিনুক আমি কি আসমান ও জমিনে আল্লা ব্যতীত অন্যকে কে অভিভাবক রূপে গ্রহণ করিব তিনি আহার্য দান করেন কিন্তু তাহাকে কেহ আহার্য দান করে না এবং বল আমি আদিষ্ট হইয়াছি যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম ব্যক্তি হই আমাকে আরো আদেশ করা হইয়াছে তুমি মুস্রিকদের অন্তর্ভুক্ত হইয় না আমি যদি আমার প্রতিপালকের অবদ্ধতা করি তবে আমি ভয় করি মহাদিনের শাস্তি সেদিন যাহাকে উহা হইতে রক্ষা করা হইবে তাহার প্রতি তিনি তো দয়া করিবেন এবং ইয়াই স্পষ্ট সফলতা তিনি ব্যতীত উহা মোচনকারী আর কেহ নাই আর তিনি তোমার কল্যাণ করিলে তবে তিনি তো সর্ববিষয় শক্তিমান তিনি আপন বাংলাদির উপর পরাক্রমশালী উল আশ ইন আকু হু বৈনি ইর ইয় হন কুর অনু উম বিহী মেল আল হচন উখরা বল সাক্ষতের সর্বশ্রেষ্ঠ বিষয় কি বল আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী এবং এই কুরআন আমার নিকট প্রেরিত হইয়াছে যেন তোমাদেরকে এবং যাহার নিকট ইহা পৌঁছিবে তাহাদেরকে এত আমি সতর্ক করি তোমরা কি এই সাক্ষ্য দাও যে আল্লাহর সঙ্গে অন্য ইলাও আছে বল আমি সেই সাক্ষ্য দেই না বল তিনি তো এক ইলা এবং তোমরা যে শরীর কর তা হইতে আমি অবশ্যই নির্লিপ্তি कितब दियाे से रूप चेहर सतानगण के जहाँ निजे क्षति करा विश्वास करा जे व्यक्ति आल्ला सम्बन्धे मिथ्या रचना करदर्शन के प्रत्याख्यन करपेक्षा अधिक जालिम आर क জালিমরা আদ সফল কাম হয় না স্মরণ করো যেদিন তাহাদের সকলকে একত্র করিব অতঃপর মুশরিকদেরকে বলিব যাহাদেরকে তোমরা আমার শরিক মনে করিতে তাহারা কোথায় ثم لم تكن فتنةهم إلا أن قالوا والله ربنا ما كنا مشرقين وطب پر تحا در ايها چرا بوري بار اننا كنا وجوات تاكي بينا كيف كذبوا على أنفسهم وطل ما كانوا يفترون دیکھو নিজেদের প্রতি নিকট হইতে উদাও হইয়া গেলো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 বিতর্কে লিপ্ত হয় তখন কাফিরগণ বলে ইহা তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত আর কিছুই নয় তাহারা অন্যকে উহা শ্রবণে বিরত রাখে এবং নিজেরাও উহা হইতে দূরে থাকে আর তাহারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে অথচ তাহারা উপলব্ধি করে না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 তাহারা বলে আমাদের পার্থিব জীবনে একমাত্র জীবন এবং আমরা পুনরুত্থিতি হইব না তুমি যদি দেখিতে পাইতে তাহাদেরকে যখন তাহাদের প্রতিপালকের সমুখে দাঁড় করানো হইবে এবং তিনি বলিবেন ইহা কি প্রকৃত সত্য নয় তাহারা বলিবে আমাদের প্রতিপালকের শপথ নিশ্চয়ই করিতে তোর জন্য তোমরা এখন শাস্তি ভোগ করো অবশ্যই ক্ষতিগ্রস্ত এমন কি অকস্ম তাহাদের নিকর যখন কিয়ামত উপস্থিত হইবে তখন তাহারা বলিবে হায় ইহাকে আমরা যে অবহেলা করিয়াছি তরজন্য আক্ষেপ তাহারা তাদের পৃষ্ঠে নিজেদের পাপ বহন করিবে দেখো তাহারা যাহা বহন করিবে তাহা অতি নিকৃষ্ট পার্থিবজ্জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছুই নয় এবং যাহারা তাকওয়া অবলম্বন করে তাহাদের জন্য আকিরাতের আবাসী শ্রেয় তোমরা কি অনুধাবন করো না আমি অবশ্যই জানি যে তাহারা যাহা বলে তাহা তোমাকে নিশ্চিত কষ্ট দেয় কিন্তু তাহারা তোমাকে তো মিথ্যাবাদী বলে না বরং জালিমরা আল্লাহ রায়াতকে অস্বীকার করে তোমার পূর্বে অনেক রাসুলকে অবশ্যই মিথ্যাবাদী বলা হইয়াছিল কিন্তু তাহাদেরকে মিথ্যাবাদী বলা ও ক্লেশ দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধারণ করিয়াছিল যে পর্যন্ত না सम्बन्ध कि संबाद तो तुम्हारे निकट आसिया যদি তাহাদের উপেক্ষা তোমার নিকট কষ্টকর হয় তবে পারেলে ভূগর্ভে সুড়ঙ্গ অথবা আকাশের সুপান অন্বেষণ কর এবং তাহাদের নিকট কোনো নিদর্শন আনো আল্লাহ ইচ্ছা করিলে তাদের সকলকে অবশ্যই সৎ পথে একত্র সুতরাং তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হইয় না যারা শ্রবণ করে শুধু তাহারাই ডাকে সাড়া দেয় আর মৃতকে আল্লাহ পুনর্জীবিত করিবেন অতঃপর তাহার দিকে তাহারা প্রত্যান্বিত হইবে قل ان الله قادر على ان ينزل ايه ولكن اكثرهم لا يعلمون تহার বলে তার প্রতিপালক নিকট হইতে তার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন বলো নিদর্শন নাজিল করিতে আল্লাহ অবশ্যই সক্ষম কিন্তু তোমাদের অধিকাংশই জানে না انكم الا امم امثالكم ما فرقنا في <تصفيق> الكتاب شيئا ثم তারা সকলে তোমাদের মতোই একই জাতি কিতাবে কোনো কিছুই আমি বাদ নাই অতঃপর সিও প্রতি দিকে তাদেরকে আকত্র করা হইবে যারা আমার আয়াত সমীকে অস্বীকার করে তাহারা বধির ও মুখ অন্ধকারে রইয়াছে যাকে ইচ্ছা আল্লাহ বিপদগামী করেন এবং যাহাকে ইচ্ছা তিনি সরল পথে স্থাপন করেন বল তোমরা ভাবিয়া দেখো যে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 এবং যাহাকে তোমরা তাহার শরীর করিতে তাহার তোমরা বিস্তৃত হইবে তোমার পূর্বেও আমি বহু জাতির নিকট রাসুল প্রেরণ করিয়াছি অতঃপর তাহাদেরকে অর্থ সংকট ও দুঃখ ক্লেশ দ্বারা পীড়িত করিয়াছি যাতে তাহারা বিনীত হয় دار سونا تضرع ولكن قست قلوبهم শাস্তি যখন তাদের উপর আরোপিত হইল তখন তারা কেন विनित হইল না অধিকন্তু তাদের হিতায় কঠিন হইয়া এবং তারা যাহা করিতে ছিল সচান্তা তা তাদের দৃষ্টিতে সুবন করিয়া ছিল فلمما نتم ماذكر به হতা اذا فرق بما اوتو اخذناهم برتفا فاذا هم مبرتون তাহাদেরকে <تصفيق> যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তাহা বিস্তৃত হইল তখন আমি তাহাদের জন্য সমস্ত কিছুর দ্বার মুক্ত করিয়া দিলাম অবশ্য সে তাহাদেরকে যাহা দেওয়া হইল যখন তাহারা তাহাতে উল্লসিত হইল তখন অকস্মাৎ তাহাদেরকে ধরিলাম ফলে তখনই তাহারা निराश হইল فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين اتباً الظالم شمبر دائر ملوت چھت کرا ہوئی لئو ايباً شمس تو قشن شعر لاری جنی الله سمعكم وعدصاركم وقتم علا قلوبكم وختم على قلوبكم ان اله غير الله يفيكم به انظر كيف نطرف الايات ثم هم يصدقون বলো তোমরা কি ভাবিয়া দেখিয়েছো আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি হারিয়ে নেন এবং তোমাদের হৃদয় মোহর করিয়া দেন তবে আল্লাহ ব্যতীত কোন ইলা আছে যে তোমাদেরকে এইগুলি ফিরিয়ে দেবে দেখো हम कूपे आयत समूह विशद भाव वर्णना करी सब्वे मुख फिर नो तुमरा कि भाविया देखियार शासि अकर्षक अथवा प्रकाशे तुम्हारे आपत्त हईले जालीम सम्प्रदाय व्यतीत और किह ध्वस हईबे कि وَمَا نُرْسِلُ ইলামুবানাওয়ামন্দি إِلَّا مُبَشِّرِينَ আফলাহাফলা فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ দু পেই পেরণ করি। কেহ ইমান আনেলে ও নেজকে যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলিয়াছে সত্য ত্যাগের জন্য তাদের উপর শাস্তি আপত্তিত হইবে বল আমি কি ইহা না যে আমার নিকট আল্লাহর ধন আছে অদৃশ্য সম্বন্ধ আমি অবগত নই এবং তোমাদেরকে ইহাও বলি না যে আমি আমার প্রতি যাহা ওই হয় আমি শুধু তাহারই অনুসরণ করি বল অন্ধ ও চক্ষুষ্মান কি সমান তোমরা কি অনুধাবন কর না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 যাহারা তাহাদের প্রতিপালক কে প্রাতে ও সন্ধ্যায় তাহার সন্তুষ্টি আবার ডাকে তাহাদেরকে তুমি বিতাড়িত করিও না তাহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোন কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয় যে তুমি তাহাদেরকে বিতাড়িত করিবে করিলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে আমি এইভাবে তাহাদের এক একদলকে অন্য দল দ্বারা পরীক্ষা করিয়াছি যেন তাহারা বলে আমাদের মধ্যে কি ইহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিলেন আল্লাহ কি কৃতজ্ঞ লোক দের সম্বন্ধে সবিশেষ অভূত ননৈরীন যুক্তি বিয়কুন্তল মুম অন্য হোম নিল কুসো বিজহিন যাহারা আমার আয়াত সময় ইমান আনে তাহারা যখন তোমার নিকট আসে তখন তাহাদেরকে তুমি বলিও তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতিপালক দয়া করা তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন তোমাদের মধ্যে কেউ অজ্ঞাতবশত যদি মন্দ কাজ করে অতঃপর তওবা করে এবং সংশোধন করে তবে তো আল্লাহ ক্ষমাসী পরম দয়ালু এইভাবে আমি আয়াত সমূহ বিশদ ভাবে বর্ণনা করি আর ইহাতে অপরাধীদের পথ স্পষ্ট ভাবে প্রকাশ পায় বলো তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরকে আহ্বান করো তাহাদের ইবাদত করিতে আমাকে নিষেধ করা হইয়াছে বল আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না করিলে আমি বিপদগামী হইব এবং সৎ প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকিব না अवश्यपाल स्पष्ट प्रमाणर अथच तुम्हरा उत्याख्यन करोम सत्तर चाहतेच ताहा निकट नाई कर तो अल्ला सत्य विव्रत कर फैसलकारी मध्य श्रेष्ठ তোমরা যাহা সত্তর চাহিতেছ তাহা যদি আমার নিকট থাকিত তবে আমার ও তোমাদের মধ্যকার ব্যাপারে তো ফয়সলা হইয়াই যাইত এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত অদৃশ্যের কুঞ্জি তাহারই নিকট রহিয়াছে তিনি ব্যতিত অন্য কেহ তাহা জানে না জলে ও স্থলে যাহা কিছু আছে তাহা তিনি অবগত তাহার অজ্ঞাত একটি পাতাও না। মৃত্তিকার অন্ধকারে এমন কোন শস্য কোনও অঙ্কুরিত হয় না অথবা রসচুক্ত কিংবা শুষ্ক এমন কোন যা সুস্পষ্ট কিতাবে নাই তিনি রাত্রে কালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যাহা করো তাহা তিনি জানেন অতঃপর দিবসে তোমাদেরকে তিনি পুনর্জাগরিত করেন যাহাতে নির্ধারিত কাল হয় অতঃপর তাহার দিকেই তোমাদের প্রত্যাবর্তন অনন্তর তোমরা যাহা করো সে সম্বন্ধে তোমাদেরকে তিনি অবহিত করিবেন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 অতঃপর তাহাদের প্রকৃত প্রতিপালক আল্লাহর দিকেই তাহারা প্রত্যান্বিত হয় দেখো কর্তৃত্ব তো তাহারি এবং হিসাব গ্রহণে তিনি সর্বাপেক্ষা তৎপর বলো কে তোমাদেরকে ত্রাণ করে স্থলভাগের ও সমুদ্রের অন্ধকার হইতে যখন তোমরা কাতর এবং গোপনে তাহার অনুনয় করো আমাদেরকে ইয়া ত্রাণ করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইবিল বল আল্লাহ তোমাদেরকে উহা হইতে এবং সমস্ত দুঃখ কষ্ট হইতে পরিত্রাণ করেন এতদ সত্ত্বেও তোমরা তাহার শরিক করো قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجنكم أو, أو يلبسكم شيعا و يذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون بالو تما در ارتدش واتبا بعد دشوئت شستی پيرون অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করিতে অথবা এক দলকে অপর দলের সংঘর্ষের আশ্বাদ গ্রহণ করাইতে তিনি সক্ষম দেখো আমি কিরূপে বিভিন্ন প্রকারে আয়াতসমূহ বিব্রত করি যাতে তারা অনুধাবন করে তোমার সম্প্রদায় তো উহাকে মিথ্যা বলিয়াছে অথচ উহা সত্য বল আমি তোমাদের কার্য নির্বাহক নই প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রহিয়াছে এবং শীঘ্রই তোমরা অবহিত হইবে তুমি যখন দেখো তাহারা আমার আয়াত সমূহ সম্বন্ধে উপহাসমূলক আলোচনায় মগ্ন হয় তখন তুমি তাহাদের হইতে সরিয়া পড়িবে যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয় এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে তবে স্মরণ হওয়ার পরে জালিম সম্প্রদায়ের সঙ্গে বসিবে না উহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয় যাহারা তাঁকে অবলম্বন করে তবে উপদেশ দেওয়া তাহাদের কর্তব্য যাতে উহারাও তা কোয়া অবলম্বন করে وذر الذين اتخذوا دينهم لعبة ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به ان تبصر نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفع ليس لها من دون الله ولي ولا شفع وان تعد الكل عدلا يؤخذ منها اولئك الذين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 सबकिाइे गर्मेर अत्युष पानी और, और मर्मतुर शिमालय বলো আল্লা ব্যতীত আমরা কি এমন কিছু কে ডাকিব যাহা আমাদের কোনো উপকার কিংবা অপকার করিতে পারে না আল্লাহ আমাদেরকে সৎ প্রদর্শনের পর আমরা কি সেই ব্যক্তির ন্যায় পূর্ব অবস্থায় ফিরিয়া যাইব যাহাকে শয়তান দুনিয়ায় পথ করিয়াছে। যদিও তাহার সহচরগণ তাহাকে ঠিক পথে আহ্বান করিয়া বলে আমাদের নিকট আসো বল আমরা আদিষ্ট হইয়াছি জগৎসময়ের পুঁথি পালকের নিকট আত্মসমর্পণ করিতে এবং সালাত কায়েম করিতে ও তাহাকে ভয় করিতে এবং তাহারই নিকট তোমাদেরকে সমবেত করা হইবে তিনি যথাবিধি আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যখন তিনি বলেন হ तक ही हा जा कथाई सत्य सिदिन कर तो अदृश्य दृश्य सबकि प्रज्ञाष अवहित स्मरण कर इब्राहिम ताहर पिता आजर के बलिया आपनी की मूर्ति के इरा रूपे ग्रहण करें तो आपदाय के स्पष्ट भ्रांति देखते इब्राहिम के आकाश मंडलियों पृथ्वी परिचालना व्यवस्था देख जहाँ से निश्चित विश्वी अंतर्भुक्त है فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَآ كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَل لَا أُحِبُّ الْآفِلِينَ واتبهر رات্রীর অন্ধকার যখন তাকে আচ্ছন্য করিল তখন সে নক্ষত্র দেখিয়া বলিল ইয়েই আমার প্রতিপালক অতঃপর যখন উহা অস্তমিত হইল তখন সে বলিল যাহা অস্তমিত হয়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 আমাকে আমার প্রতিপালক সৎ পথ প্রদর্শন না করিলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইবো অতঃপর যখন সে সূর্যকে দীপ্তিমান রূপে উদিত হইতে দেখিল তখন বলিল ইহা আমার প্রতিপালক यहाँ अस्तमित हईल तक हेमार सम्प्रदाय तुमरा जहाँ के अल्लाहर शरिक कर संगेर को संस्रव नाई আমি এখনিষ্টভাবে ভাবে তাহার দিকে মুখ ফিরাইতেছি যিনি আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই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 সব আমার প্রতিপালকের জ্ঞান আত্ম তবে কি তোমরা অনুধাবন করিবে না তোমরা যাকে আল্লাহর শরিক করো আমি তাহাকে কিরূপে ভয় করিব। অথচ তোমরা আল্লাহর শরিক করিতে ভয় করো যে বিষয় তিনি তোমাদেরকে কোনো সনদ দেন নাই সুতরাং যদি তোমরা জানো তবে বলো দুই দলের মধ্যে কোন দল নিরাপত্তার লাভের বেশি হকদার যাহারা ইমান আনিয়াছে এবং তাহাদের ইমানকে জুলুম দ্বারা কলুষিত করে নাই নিরাপত্তা তাহাদের জন্য এবং তাহারাই সৎ পথ প্রাপ্তিম আর ইহা আমার যুক্তি প্রমাণ যা ইব্রাহিম কে তার তাহার সম্প্রদায়ের মোকাবিলায় আমি যাহাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞা আর আমি তাহাকে দান করিয়াছিলাম ইসাহ ও ইয়াকুব ইহাদের প্রত্যেককে সৎ পথে পরিচালিত করিয়াছিলাম पूर्व नुह के सत्पथेचाल कर बंशधर दाउद सुलान और आयुब यूसुफ मुसा औ, हारुन और हारून के पुरस्कृत करी जकारिया इलिया के कर ইহারা সকলেই সজ্জনদের অন্তর্ভুক্ত আরো সৎ পথে পরিচালিত ইসমাইল আল ইয় ও লুত এবং শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম বিশ্ব জগতের উপর প্রত্যেককে وَاجْتَبَيْنَا مِنْهُمْ وَهَدَيْنَاهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ يَا دَر پِتْرِي پُرُش بَংশُدُر او ভাত্রিবিন্দর কতক্যে আমি তাদেরকে মনোনীত করিয়াছিলাম এবং সরল পথে পরিচালিত করিয়াছিলাম يَنَكَهُدُ اللَّهُ يَهْدِي بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُم مَّا كَانُوا يَعْمَلُونَ يا الله هدايه সে ও বান্দাদের মধ্যে যাহা কি ইচ্ছা তিনি ইহার দ্বারা সৎ পরিচালিত করেন তাহারা যদি শির করিত তবে তাহাদের কৃত নিষ্ফল হইতই আমি উহাদেরকেই কিতাব কর্তৃত্ব ও নবুয়াদ দান করিয়াছি अतपर जो प्रत्याख्यन तबित सम्प्रदायर प्रतिगुलिर भार अर्पण कर सत्पथेचालिया তুমি তাহাদের পথে অনুসরণ করো বলো ইহার জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাইনা ইহা তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ তাহারা আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করে নাই যখন তাহারা বলে আল্লাহ মানুষের নিকট কিছুই নাজিল করেন নাই বলো কে নাজিল নাজিলিয়াছেন মুসা আনিত কিতাব যাহা মানুষের জন্য আলো ও পথ নির্দেশ ছিল তাহা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করিয়া কিছু প্রকাশ কর ও যাহার অনেকাংশ গোপন রাখো এবং যাহা তোমাদের পিতৃপুরুষ গণ ও তোমরা জানিতে না তাহ শিক্ষা দেওয়া হইয়াছিল বল আল্লাহ অত্পর তাহাদের কে তাহাদের নিরর্থক আলোচনা রূপ খেলায় মগ্ন হইতে দাও নয় মিনু ন আমি এই কল্যাণময় কিতাব নাজির করিয়াছি যাহা উ আর পূর্বেকার কিতাবের প্রত্যায়নকারী এবং যাহা দ্বারা তুমি মক্কা চতুষ্পের লোকদেরকে সতর্ক করো যারা আখিরাতে বিশ্বাস করে তাহারা উহাতে বিশ্বাস করে এবং তাহারা তাহাদের সারাতের হেফাজত করে তাহার চেয়ে বড়ো জালিম আর কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে আমার নিকট ওই হয় फिर गण हाथ बाढ़ाइया तुम्हारे प्राण बाहिर कर तुमरा आल्ला सम्बन्धे अन्या बलते और ताहर विधान सम्बन्धे अधत् प्रकाश कर आज तुम अवमानन शासि देव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 शरीक मन करिश कारीगण के तुम देखना तुम मध्यकार सम्पर्क अवश्य छिन्न हो जााओ निष्फल हईया আল্লাই শস্য বিজ ও আটি অঙ্কুরিত করেন তিনি প্রাণহীন হইতে জীবন্ত কে বাহির করেন এবং জীবন্ত হইতে প্রাণহীন কে বাহির করেন তিনি তো আল্লাহ সুতরাং তোমরা কোথায় ফিরিয়া যাইবে ذلك إذباح و جعل الليلى سكনে وال الشমمسল قامরাস داك تقدير العزي العيم তিনি উসারউন্ الذي جعل لقوم্য জুমালি تحتدবিا في ظনمات البّ والبহ। তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করিয়াছেন যেন তদ্বারা স্থলের ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ পাও জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শন বিশদভাবে বিবৃত করিয়াছি তিনি তোমাদেরকে একই ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের জন্য দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থান অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শন সমূহ বিশদ ভাবে বিবৃত করিয়াছি اَخْرَجْنَا بِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ قَطِيرًا نُخْرِجُ مِنْهُ حَبًّا مُتَرَاكِمًا وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّاتٍ مِنْ أَعْنَابٍ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ وَالزَّيْتُونُ وَالرُّمَّانُ مُشْتَبِهًا وغير আমি সর্বপ্রকার উদ্ভিদের চারা উদ্গম করি অনন্তর উহা হইতে সবুজ পাতা উদ্গত করি পরে উহা হইতে ঘন সন্নিবিষ্ট শস্য দানা উৎপাদন করি এবং খেজুর বৃক্ষের মাথি হইতে জুলন্ত কাঁদি বাহির করি আর उद्यान सृष्टि करी एन दाके लक्ष्य कर उप फल उपक्ता प्राप्ति मुमिन सम्प्रदायर जन उवश निदर्शन रही তাহারা জিনকে আল্লাহ করে অথচ তিনি সৃষ্টি করিয়াছেন এবং উহারা অজ্ঞতা বসত আল্লাহর প্রতি পুত্র কন্যা আরোপ করে তিনি পবিত্র মহিমান্বিত এবং উহারা যাহা বলে তিনি তাহার ঊর্ধ্বে তিনি আসমান ও জমিনের স্রষ্টা তাহার সন্তান হইবে কীরূপে তাহার তো কোন স্ত্রী নাই তিনি তো সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক বস্তুর সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত তিনি তো আল্লাহ তোমাদের প্রতিপালক তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি সবকিছুর স্রষ্টা সুতরাং তোমরা তাহার ই বেদত করো दृष्टिहावधारण करते अवधारण करें सफल दृष्टि एवं दशवरिज्ञात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 وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون আমি এই ভাবে নির্দেশনা বলি বিভিন্ন प्रकारे বিবৃত করি ফলে ওরা বলে তুমি পড়িয়া লৈয় আছো কিন্তু আমি তো সুস্পষ্টভাবে বিবৃত করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য اتبع ما اوحي اليك من ربك لا اله الا هو واعرض عن المشركين তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওহি হয় তুমি তাহারই অনুসরণ করো তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই এবং মুস্রিদদের হইতে মুখ ফিরে আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহারা শীর্ষ করিত না এবং তোমাকে তাহাদের জন্য রক্ষক নিযুক্ত করি নাই। আর তুমি চাহির অভি বাবু কনী নিল্লাহ বিকে তা ডাকে তাহাদ কে তুমরা গালি দিও না क्यना सीमा लंघन कर दृष्टि कार्यकला प्रत्यार्तन अन कृतकर्म सम्बन्धे अवहित कर قل انما الايات عند الله وما يشعركم انها اذا جاءت لا يؤمنون তারা আল্লাহর নামে কুতিন শপথ করিয়া বলে তোমাদের নিকট যদি কোনো নিদর্শন আসিত তবে অবশ্যই তোমরা ইমান আনিত বল নিদর্শন তো আল্লাহর ইখতিয়ারভুক্ত তোমাদের নিকট নিদর্শন আসিলও তোমরা যে ইমান আনিবে না ইয়া কিভাবে তোমাদের বোধগম্য করানো যাইবে তাহারা যেমন প্রথমবার উহাতে ইমান আনে নাই তেমনি আমিও তাহাদের মনোভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করিয়া দিব এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তরে নেয় ঘুরিয়া বেড়াইতে দিব وَكَلَّمَهُمُ الْمَوْتَى وَحَشَرْنَا عَلَيْهِمْ وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا مَّا كَانُونِ يُؤْمِنُوا إِلَّا أَنْ يَشَاءَ اللَّهِ وَلَاكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ امين تحادن نکت فرشتة پیرون کرلو امين مريتورا تحادن شمك كثاب بوللو امين شاکول بستو کے تحادن شمك حاجر তবে তাহারা ইমান আনিবে না কিন্তু তাহাদের অধিকাংশই এই এইরূপে আমি মানব ও জিনের মধ্যে সহতানদেরকে প্রত্যেক নবীর শত্রু করিয়াছি प्रतारणार उदेश के अन्न के चमकप्रद वाक्य द्वारा प्ररचित करपालक इच्छा करते तबारा इित তুমি তাহাদেরকে ও তাহাদের মিথ্যা রচনাকে বর্জন করো আর তাহারা এই উদ্দেশ্য প্রয়োজিত করে যে যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের মন যেন উহার প্রতি অনুরাগী হয় এবং উহাতে যেন তারা প্রতিষ্ঠ হয় আর তাহারা যে অপকর্ম করে তাহাই যেন তারা করিতে থাকে হুম মুয়াল মোন হু মুহ কু নিন মুম চরী বলো तब कि आल्लातीत अन्न के सालिस मानीबी तुम्हारे सुस्पष्ट कितियाँ सत्य और न्याय दिख दिया तुम्हारतिपालकी परिपूर्ण जदि तु तुम्हें दुनिया अधिकांश लोकर कथा मत चलो तबारा तुम्हें आल्ला पथ हईते विच्छित करता तो शुद्ध अनुमान अनुसरण कर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 দুঃখি রহিয়া লি ইয়ি তোমরা তাহার বিধানে বিশ্বাসী হইলে যাতে আল্লাহ র নাম নেওয়া হয়ে আছে তা হইতে আহার করম অসু লো হ্যা তোমাদের কি হইয়াছে যে যাহাতে আল্লাহর নাম নেওয়া হইয়াছে তোমরা তাহা হইতে আহার করিবে না যা তোমাদের জন্য তিনি হারাম করিয়াছেন তাহা তিনি বিশদ তোমাদের নিকট বিবৃত করিয়াছেন তবে তোমরা নিরুপায় হইলে के निजी देर ख्याल द्वारा अवश्य निश्चय सीमा लंघन कारी सम्बन्धे सबहित तुमरा प्रकाश और गोपन पप बर्जन कर जारा पाप कर তাদেরকে অচিরেই তাহাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হইবে জাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই তাহার কিছুই তোমরা আহার করিও না ও অবশ্যই পাপ নিশ্চই সয়তনারা তাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে বিবাদ করিতে প্ররোচনা দেয় যদি তোমরা তাহাদের কথা মত চলো তবে তোমরা অবশ্যই মুশ্রিক হইবে যে ব্যক্তি মৃত ছিল जहाँ के मानुषि से यही प्रत्येक जनपद अपराधी प्रधान केक्रांत करा शुद्ध चक्रांत करहारा उपलब्धि करे तो ना वा इदा سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِندَ যখন তাহাদের নিকট কোন নিদর্শন আসে তারা তখন বলে আল্লাহ রাসূলগণকে যা দেওয়া হয়েছিল আমাদেরকেও তাহর না দেওয়া পর্যন্ত আমরা কখনো বিশ্বাস করিব আল্লাহ তাহর রিসালাতের দায়িত্ব কহার উপর অর্পণ করিবেন তা তিনিই ভালো জানেন যারা অপরাধ করিয়াছে चक्रांत जिन आल्ला निकट होते लाछना कठोर शस्त्री ताद आपत होशर सदरुस्ल दिल জা আলুহর রেজেসা আলনদীনালায়ক মিনুন।ল্লাহ কাহাকও সত্পথে পরিচালিত ইহাই তোমার প্রতিপালক নির্দেশিত সরল পথ যাহারা উপদেশ গ্রহণ করে আমি তাহাদের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের জন্য রয়েছে শান্তির আবাস এবং তাহারা যাহা করিত তর জন্য তিনি তাহাদের অভিভাবক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 قال النار مسواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم हा सकल के एकत्र कर जीन सम्प्रदाय तुम्हरा तो अनेक लोक के तुमी मानव समाज मध्य बनिबेपालक मध्य कतक अपर द्वारा लाभवान हईया जन जे समय निर्धारण करनीत हो से दिन आल्ला जहां नाम तुम्हारे बसस्थान तुमरा से हईबे जो आल्लाकम इच्छा करें তোমার প্রতিপালক অবশ্যই প্রজ্ঞাময় সবিশেষ অবহিত এইভাবে উহাদের কৃত কর্মের জন্য আমি জালিমদের এক দলকে অন্য দলের বন্ধু করিয়া থাকি হুম কু ক্যা আমি উহাদুর কে বলিব হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের মধ্য হইতে কি রাসুলগঞ্জ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 এবং তোমাদের পরে যা কি ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করিতে পারেন যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ হইতে সৃষ্টি করিয়াছেন তোমাদের সঙ্গে যাহা ওয়াদা করা হইতেছে উহা বাস্তবায়িত হইবেই তোমরা তাহা ব্যর্থ করতে পারিবে না বল হে আমার সম্প্রদায় তোমরা যেখানে যাহা করিতেছ করিতে থাকো আমিও আমার কাজ করিতেছি তোমরা শীঘ্রই জানতে পারবে কাহার পরিণাম মঙ্গলময় জালিমগণ কখনো সফল কাম হইবে না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 गवादी पशु सृष्टि करारणा अनुजाई आल्लर जन् एह देवर जहा तह देवत अंश ताल्लासे पोछायल्ला अंश ताह देवतर का पोछाय तहारा जहाँ मीना निकृष्ट এইভাবে তাদের দেবতারা বহু মুসিকদের দৃষ্টিতে তাদের সন্তানদের হত্যাকে কে শোভন করিয়াছে তাদের ধ্বংস সাধনের জন্য এবং তাদের ধর্ম সম্বন্ধে তাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য আল্লাহ ইচ্ছে করিলেন তাহার করিত না সুতরাং তাহাদেরকে তাহাদের মিথ্যা লইয়া থাকিতে দাও হারিমা লো عليه তাহারা তাহাদের ধারণা অনুসারে বলে এইসব গবাদি পশু ও শস্য ক্ষেত্র নিষিদ্ধ আমরা যাহা কি ইচ্ছা করি সে ব্যতীত কেহ এইসব আহার করিতে পারিবে না এবং কতক গবাদি পশুর পৃষ্ঠে আরোহণ নিষিদ্ধ করা হইয়াছে এবং কতক পশু জবে করিবার সময় তারা আল্লাহর নাম নেয় না ইহা সমস্তই তাহারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনার উদ্দেশ্য বলে তাহাদের এই মিথ্যা রচনার প্রতিফল তিনি অবশ্যই তাহাদেরকে দিবেন وقالوا ما في بطون هذه الانعام خالصه لذكورنا ومحرم على ازواجنا وان يكن ميتا فانهم فيه شركاء سيجزيهم وصفهم انه حكيم عليم ترى <تصفيق> আরও বলে এই সব গবাদি পশুর গربه যাহা আছে তাহা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আর উহা যদি মৃত হয় তবে সকলেই ইহাতে অংশীদার তিনি তাহাদের এই রূপ বলিবার প্রতিফল অচরে তাহাদের কে দিবেন নিশ্চয় তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞির যারা নির্বুদ্ধিটা দরুন हत्या कर प्रदत्त जीविका के आल्ला सम्बन्धे मिथ्या रचना कर गण्य कर क्षतिग्रस्त होवश विपदगामी हईया شَتَّى بَدَأَ ظَهَرَ لَنَا وَهُوَ الَّذِي أَنشَأَ جَنَّاتٍ مَّعْرُوشَاتٍ وَغَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ كُلُوا مِن ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ और वृक्ष उद्यानू सृष्टि कर खेजूर वृक्ष विभिन्न खाद्यश्य जयून और दिम्बि विसदृश्य जख उ फलवान है तक उ फल आहार कर फसल तुल उ हक प्रदान कर निश्चय तीन अपचयकारी पचंद करें গবাদী পশুর মধ্যে কতক ভারবাহী ও কতক ক্ষুদ্রাকার পশু সৃষ্টি করিয়াছেন আল্লাহ যাহা রিজিক রূপে তোমাদেরকে দিয়েছেন, তা হইতে আহার কর এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না সে তো তোমাদের প্রকাশ্য শত্রু নর ও মা দিয় মেসের দুইটি ও ছাগলের দুইটি বলো নর দুটি কি নিষিদ্ধ করিয়াছেন কিংবা দুটি অথবা মা দুটির গর্বে যাহা আছে তাহা তোমরা সত্যবাদী হইলে প্রমাণ আমাকে অবহিত করোল উম তার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 सत्पथेत करे। करें বল আমার প্রতি যে ওহি হইয়াছে তাহাতে লোকে যাহ করে তার মধ্যে আমি কিছুই হারাম পাইনা মৃত বহমান রক্ত ও শুক্রের মাংস ব্যতীত কেননা এগুলি অবশ্যই অপবিত্র অথবা যাহা অবৈধ আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে তবে কে অবাধ্য না হইয়া এবং সীমা লঙ্ঘন না করিয়া নিরুপায় হইয়া উহা আহার করিলে ক্ষমাশীল পরম দয়ালু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 এই প্রতিফল দিয়াছিলাম নিশ্চয়ই আমি সত্যবাদী কুমতি কৌমিল মু অতপর যদি তাহারা তোমাকে প্রত্যাখ্যান করে তবে বল তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর হইতে তাহার শাস্তির রদ করা হয় না كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا ان تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون جهارا شرق کريا چه تهارا بوليبه الله جده إكتشا کريتهن تبه عامراو عاما دير پوربو پورشگن شرق کريتامنا ايبان کنو کچه حرام کريتامنا ايباب تهارا دير پوربو برتيراو پرتخان অবশেষে তাহারা আমার শাস্তি ভোগ করিয়াছিল বলো তোমাদের নিকট কোন যুক্তি আছে কি থাকিলে আমার নিকট তাহা পেশ করো। তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মন গড়া কথা বলো বল চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই তিনি যদি ইচ্ছা করিতেন তবে তোমাদের সকলকে অবশ্যই شططهي পরিচালিত করেন ان هالم شهداء اكم الذين يشهدون الله حرم هذا فان شهدوا فلا معهم ولا تتبع اهواء الذين كذبوا بآياتنا. বল আল্লা জি ইহা নিষিদ্ধ করিয়াছেন এই সম্বন্ধে যাহারা সাক্ষ্য দিবে তাদেরকে হাজির করো তাহারা সাক্ষ্য দিল তুমি তাহাদের সঙ্গে ইহা স্বীকার করিও না যারা আমার আয়াত সমূহকে প্রত্যাখ্যান করিয়াছে যারা পরকালে বিশ্বাস করে না এবং তাহাদের প্রতি পালকের সমকক্ষ দাড় করায় তুমি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করি না ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ذلك وصاكم به لعلكم تعقلون <تصفيق> بالو عاش তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা হারাম করিয়েছেন তোমাদেরকে তাহা বুঝিয়া শুনাই উহা ए तुमरा ताहार কোন শরীক করিবে না পিতা মাতার প্রতি সদব্যবহার করিবে দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিবে না আমি তোমাদের তাহাদেরকে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অস্থির কাজের নিকটেও যাইবে না আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতী তোমরা তাহাকে হত্যা করিবে না তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন যেন তোমরা অনুধাবন করো وَأَوْفُ الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطَ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَإِذَا قُلْتُمْ فَعْدِلُوا وَلَوْ كَانَ دَا قُرْبَا وَبِعَهْدِ اللَّهِ أَوْفُو دَالِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ يَا تِم بَعَيَا پْرَقْتَو نَاوهَا پر جنتو اُتَّ আমি কাহাকেও তার সাধ্যাতির ভার অর্পণ করি না যখন তোমরা কথা বলিবে তখন ন্যায্য বলিবে স্বজনের সম্পর্কে হইলেও এবং আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করিবে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো এবং এই পথই আমার সরল পথ সুতরাং তোমরা ইহারি অনুসরণ করবে। এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না করিলে উহা তোমাদেরকে তার পথ হইতে বিচ্ছিন্ন করিবে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও অতঃপর আমি মূসাকে দিয়াছিলাম কিতাব যা সৎকর্মপরায়নের জন্য পূর্ণাঙ্গ যা সমস্ত কিছুর বিষদ বিবরণ পথ এবং দয়া স্বরূপ যাহাতে তাহারা তাদের প্রতি পারকের সাক্ষাৎ সম্বন্ধে বিশ্বাস করে এই কিতাব আমি নাজির করিয়াছি যাহা কল্যাণময় সুতরাং উহার অনুসরণ কর এবং সাবধান হও তা তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হইবে পাঁচে তোমরা বলো কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হইয়াছিল আমরা তাদের পঠন পাঠন সম্বন্ধে তোমি سَنَجЗИ الَّْذِينَ يَصُدُّونَ عَن آيَاتِنَا তোমরা বলো যদি কিতাব আমাদের প্রতি অবতীর্ণ হইতো তবে আমরা তাহাদের অপেক্ষা অধিক হিদায়াত প্রাপ্ত হিতাম এখন তোমাদের নিকট প্রতি পালকের পক্ষ হইতে স্পষ্ট প্রমাণ হিদায়াত ও আসিয়াছে অতঃপর যে কেউ নিদর্শনকে প্রত্যাখ্যান করিবে এবং আমি তাহাদেরকে নিকৃষ্ট শাস্তি দিব جاء ما ياتي بعض ايات ربك لا ينفع نفسا ايمانها لم تكن امنت من قبل لم تكن امنت من قبل او كسبت في ايمانها خيرا قل انتظروا ان منتظرون ترى سوده ياري না পুতিকা করে তাদের নিকট ফরিস্তা আসবে কিংবা दर्शन जेदीदर्शन से दिन इमान क्यक्ति पूर्वे इमान आने नाई कि माध्यम कल्याण अर्जन कर प्रतीक्षा करो आप प्रतीक्षाएं रही যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে তাহাদের কোন দায়িত্ব তোমার নয় তাহাদের বিষয় আল্লাহর ইতিয়ার ভুক্ত আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন কেহ কোন সৎ কাজ করিলে সে তাহার দর্শগুণ পাইবে এবং কেহ কোন অসৎ কাজ করিলে তাহাকে শুধু উহারি প্রতিফল দেওয়া হইবে আর তাহাদের প্রতি জুলুম করা হইবে না বল আমার প্রতিপালক তো আমাকে সৎ পথে পরিচালিত করিয়াছেন উভয় সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের ধর্মাদর্শ সে ছিল এখনষ্ঠ এবং সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বলো আমার সালাত আমার ইবাদত আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতি পালক আল্লাহরই উদ্দেশ্যে لا شريك له وبذلك امرت وانا اول المسلمين তার আমি ইহারির জন্য বলো আমি কি আল্লাহকে ছাড়িয়া অন্য প্রতিপালক কে খুঁজিব অথচ তিনি সবকিছুর প্রতিপালক প্রত্যেকের সিও কৃত কর্মের জন্য দায়ী एवं अन्न कहार भार ग्रहण करीबा अतपर तुम्हारे प्रत्यवर्तन तुम्हारे प्रतिपालक निकटे तत्पर जो विषय तुम्हारा मतभेद करीते तुम्हारे अवहित कर তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করিয়াছেন এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে तुम्हारे कतक के कतकर ऊपर मर्यादाय उन्नत करिया तुम्हार प्रतिपालक तो शांति प्रदान द्रुत और क्षमास दयामय